প্রিয় দর্শক বৃন্দ পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে পৃথিবীর বাংলায় जाना चीन सकल के आमंत्रण तबीदर धारावाहिक दर्शन जदि तार नाम कुल मालिक है अर्थात सकल मालिकर मालिक सकल मालिक। बादशार बदशाह एदीर नाम है तो हादी एस आल्लाबीन कामतर दिन सब चेहरे निकृष्ट हलोई व्यक्ति जे नाम धारण कर नाम्ञ एकम आल्ला छाउना गोटा विश्व एकम्र आल्ला अनुर गोटा विश्वर मालिक के मालिक हलन एकमत्र आल्ला गोटा विश्वर बदशार बादशाह हलन जिन एकमत्र आल्ला नाम शोभा पाए यह नाम प्रजोज है কিন্তু এই নাম যখন কোন মখ গ্রহণ করে এই জন্যই আল্লাহ রাহমিনের কাছে সেটি খুব ক্রোধের পাত্র হয়ে যায় সেই ব্যক্তি এবং আল্লাহ আমরা একটি হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাম সেখানে বলছেন আল্লাহ রব্লা আলমিনের কাছে কিয়মতের দিন সবচেয়ে নিক কৃষ্টতম ব্যক্তি হলো ওই ব্যক্তি এবং সবচেয়ে ক্রোধের পাত্র হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মালিকুল আমলাক বা এই পর্যায়ের নামগুলি গ্রহণ করে থাকে প্রিয় বন্ধুরা আমরা এই অধ্যায় থেকে বেশ কতগুলি বিষয় জানলাম সে বিষয়গুলির মধ্যে প্রথম হলো যে এই মালিকুল আমলাক বা সমর্থবোধক যে কোনো ভাষায় আরবি ভাষায় হলো এটা মালিকুল আমলাক অন্য ভাষায় যেমন ফার্সি ভাষায় শাহ হান শাহ বাদশার একই বিষয় সেটাও রাখা যায় না ঠিক ইংলিশেও যদি ওরকম ওই ধরনের বা উর্দুতেও হয়ে থাকে যে কোনো ভাষায় যদি তাহলে কখনো কোনো মানুষের জন্য সেই নাম শোভা পায় না তার জন্য সে কিন্তু নয় যদি সেও রেখে থাকে তাহলে তার উচিত হলো যখনই সে জানবে কমপক্ষে এই বিষয়টি না জানার কারণে যদি কেউ রেখে থাকে সেটি ভিন্ন বিষয় জানার সাথে সাথে তার উচিত হবে কর্তব্য হবে আল্লাহর সেই ঘৃণ পাত্র যেন না হয়ে সে আল্লাহ সেই নামটিকে সংশোধন করে নিতে হবে তাকে আরেকটি অধ্যায় আসবে অবশ্য আমাদের যে অধ্যায় মানুষের নাম পরিবর্তন করে নেওয়ার অধ্যায় আসবে তো এখান থেকে আমরা সেটাই জানলাম যে যখন কোনো ব্যক্তি জানবে এ হাদিস এবং তার নাম যদি এই হয়ে থাকে অনুরব ভাবে কোন পিতাও যদি জানেন এবং তার সন্তানের নামগুলি যদি রেখে থাকেন পিতার দায়িত্ব হলো তার এই নামগুলিকে সংশোধন করে নেওয়া যে নামটি একমাত্র মালিক হলেন আল্লা সুবাহানা তালা অন্য যদি কেউ নিয়ে থাকে নিশ্চয়ই সে শাস্তির সম্মুখীন হবে যেটা আমরা করানের আয়াত থেকেও বিভিন্ন হাদিস থেকেও জানলাম অন্য ভাবে হাদিস থেকে আমরা আরো বুঝতে পারছি যে এখানে যেমন বলা হচ্ছে কোনো ব্যক্তির নাম কিন্তু সে যদি কখনো বিশ্বাস নাও করে যে আসলে আমি হলাম বাদশাহ বাদশাহ এটা যদি সে বিশ্বাস নাও করে থাকে কিন্তু তার এই নাম এটা যখনই সে হাদিস জানবে যে এই নাম জায়েজ নয় সাথে সাথে তার নামটাকে চেঞ্জ করে নিতে হবে হয়তো কেউ বলতে পারে যে না আমি তো এটা আমার নাম হয়ে আসছে কিন্তু আমি তো কোনোদিন দাবি করি না যে আমি আমি আমি বিশ্বের বা মালিকের মালিক বিচারকের বিচারক এটা এটা আমি কখনো কখনো নিয়ত করি বা মনে না না এটা চলবে না কেন চলবে না যেহেতু এ নামেই নিষিদ্ধ অতএব এ নামের অর্থ আপনি উদ্দেশ্য নেন আর নাই নেন সর্বাবস্থায় আপনাকে এই নামটাকে চেঞ্জ করতে হবে উদাহরণস্বরূপ ধরে নেন বলতে পারি আমরা কেউ যদি কারো নাম না জেনে নাম রেখে ফেলে জাহান্নাম এখন কারণ নাম যদি না বুঝে তাহলে এখন কি সে বলবে যে না আমি তো এই জাহান্নাম দ্বারা নাম উদ্দেশ্য আমি ওই জাহান্নাম শাস্তির জায়গা সেটা উদ্দেশ্য নেই নাই অতএ রেখেই ফেলেছি যেহেতু এখন চলতে থাকুক তা তো না যখন জানবে বুঝবে যে এটা একটা আলাদা বিষয় তখনই তার উচিত হবে সে ওটাকে বর্জন করা এটা থেকে সংশোধনে চলে আসা বন্ধুরা মূলত এই বিষয়টি হলো কেন সংশোধন করব বিশেষ করে এই নাম যে নামটি হচ্ছে আল্লাহ নাম এটা বর্জন করতে হবে। যদি আমি আল্লাহ আল্লাহার হতে চাই আল্লাহকে যদি আমি সত্যি শ্রদ্ধা জানাতে চাই আল্লাহকে যদি আমি আল্লাহর মর্যাদা দিতে চাই তাহলে আল্লাহর সাথে তার নাম গ্রহণ করে আমি সংঘর্ষ সৃষ্টি করতে পারি না অবশ্যই আমাকে সেই নাম বর্জন করতেই হবে এরপর আমরা আরেকটি সুন্দর অধ্যায়ে যাচ্ছি আল্লাহ রা আলমিন আল্লাহ বলছেন তোমাদের জন্য বহু দৃষ্টান্ত আমি দিয়েছি কোরআনে তোমরা একটু শোনো মনোযোগ সহকারে কেমন কেমন দৃষ্টান্ত আমি তোমাদের জন্য দিয়েছি মানুষ তো অনেক কিছুই দাবি করে अनेक कितना बृत ब्यक्ति जो प्रतिमा जो जर का तुम्हारा धर्ना दस्ताबा तक छोट्ट मैं এই মাছিটাকে সৃষ্টি করার মতো তাদের কারো ক্ষমতা নেই আসলে আশ্চর্যের বিষয় আল্লাহ আজকে প্রযুক্তি বহু অগ্রসর হয়েছে বহু কিছু তৈরি করছে। একটা কেন কত উন্নত রকমের মাছিও তৈরি করতে পারবে কিন্তু কারো পক্ষে কি সম্ভব হবে আল্লাহ রাবুল্লাহ আলমিন যেই মাছির মাঝে একটা জীব দিয়ে সেটাকে চালু সঞ্চাল করে দেন সেরকম কি কেউ তৈরি করতে পারবে এটা কোনোদিন সম্ভব হয়নি কোনোদিন হবেও না তাই আল্লাহ রাবুলা বলছেন ক্ষমতা নেই কত বাহাদুর আবার আল্লাহ বলছেন একটা মাসিকে সৃষ্টি করার জন্য গোটা বিশ্ব যদি সকলেই সব পন্ডিতরা বুদ্ধিজীবীরা সব বৈজ্ঞানিকরা যদি এক হয় একটা মাসিকে সৃষ্টি করতে চায় পারবে না কখনো নয় তারপর করে যে সমস্ত প্রতিমা বা যে সমস্ত আল্লাহ আলামিন তার মানুষের বিবেক বুদ্ধি কত দান করলেন কিন্তু এরপরও একটা পাথরের মূর্তির কাছে গিয়ে সেখানে নত হচ্ছে দেখো তুমি একটু চিন্তা করো যে ওই পাথরের মূর্তি সে একটা মাছি তো তৈরি করতে পারবে না বরং এই মূর্তির গায়ে যদি একটা মাছি বসে কামড় দেয় তারে মাছিটাকেও তো তাড়ানোর মতো তার ক্ষমতা নাই তার গায়ে মাছি কামড় দিলে সেটাকেও তাড়ানোর মতো তার ক্ষমতা নাই আর কিভাবে তোমরা এই একটা পাথর নির্জীবের কাছে গিয়ে মাথা নত করতেছ বা একজন মৃত ব্যক্তি কবরে যিনি শুয়ে আছেন একটা মাছি তাড়ানোর মতো তার ক্ষমতা নেই আর তোমরা তার কাছে গিয়ে কিভাবে সেজা দিচ্ছ আল্লাহ সুতরাহ আরও বলছেন আসলে সবাই হলো দুর্বল পাটি যে চাইতেছে একটা নির্বোধ পাথরের কাছে আর সেই পাথরটাও তো দুর্বল আর যে চাইতেছে তার কাছে আরো দুর্বল সেই পাথরের এর কাছে আসলে তারা মানুষরা আল্লাহ রাবুল আলমিনকে যে সম্মান দেওয়া দরকার যে মর্যাদা দেওয়া দরকার মানুষের আজকে আমরা আল্লাহকে সেই মর্যাদা ছি না তিনি হলেন একমাত্র শক্তিশালী एकम्रक्रमशल प्रिय बुतरा पाए उचित साथ ही नाम, नाम गुलर्तन कर फेला प्रिय बंधुरा आस प्रसंगिक अध्याय आसायटी हलो नाम परिवर्तन प्रसंगे से अध्यायर भिते লেখক রেমহল্লা অধ্যায় নামগুলিকে অবশ্যই আমাদের সম্মান করা এর অর্থ হলো সেই নামগুলিকে কোন মখলুকের জন্য ব্যবহার না করা তবে আল্লাহ রাবুল আলমিনের যে নামগুলি রয়েছে বিশেষ করে বিশেষ করে সব নামগুলির মধ্যে দুটি নাম একটি হল আল্লাহ এই আল্লাহ নামটি কোন মখলুকের জন্য প্রযোজ্য হবে না কোনদিনই নয় একটি হলো আর রাহমান এই আর রাহমান এই নামটিও কোন মখলুকের জন্য আলিফিলাম সহ হোক কোনো দিক দিয়ে কোনো মখলুকের জন্য এগুলি ব্যবহার জায়েজ নয় তবে বাকি কিছু নাম রয়েছে সেগুলি সম্পর্কে আমরা একটু আলোচনায় আসবো এরপর যে আমরা সংক্ষিপ্ত একটু বিরতি নিতে যাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওবার حمنون السلام <سؤال> عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته প্রিয় দর্শকবৃন্দ কিছু কিছু আল্লাহ রাব্বুল আলামিনের যেগুলি নাম রয়েছে কোরআন এবং হাদিসে সেই নামগুলিকে কোনো কোনো ভাবে মানুষের জন্য makhluk এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন اللہ رب اللہؤمینا এ নামগুলি এই নাম গুলি ব্যবহার করেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিনাল ক্ষেত্রেও একটা আল্লাহ রবুল্লা আলমের নাম এটাকে আল্লাহ রবুল্লাহ আলমিন নবী সালসালামের ক্ষেত্রে ব্যবহার করেছেন ক্ষেত্রে একটু সংক্ষিপ্ত পার্থক্য হলো এই যে এই নামগুলি আল্লাহ রাবুল্লা আলমিনের জন্য যখন ব্যবহার হবে তখন সামনে আলিফলাম সহ ব্যবহার হবে অর্থাৎ আর রাহমান আর রাহিম আর রাউফ এভাবে যখন ব্যবহার হবে এভাবে কোনো মাকলুকের জন্য এটা ব্যবহার করা যায় হবে না নিষিদ্ধ কোনো মাকলুকের জন্য যখন এগুলি ব্যবহার শব্দের অর্থগত দিক থেকে হবে রাহিম শব্দের অর্থ দয়াশীল এ রাহিম দয়াশীল এই শব্দটা আল্লাহ রাবুল্লা আলমিনের জন্য যখন ব্যবহার করব তখন আর রাহিম আর কোনো মাকলুকের জন্য যদি তার একটা গুণ হিসাবে বা তার একটা বিশেষণ হিসাবে যদি ব্যবহার করতে হয় রাজুলন রাহিমন মানে এই মানুষটা খুব দয়াশীল তখন সেটা আলিফলাম ছাড়া সেখানে ব্যবহার হবে এই জন্য আল্লাহ বলে আলমিনে নবী সালামের জন্য আজিজ এটাকে ব্যবহার করেছেন সেখানে আলিফিলাম ছাড়া ব্যবহার করেছেন আর কতগুলি নাম রয়েছে যেগুলি কখনো কোনোভাবেই ব্যবহার চলবে না সেটি হলো যেমন বললাম আমরা আল্লাহ এবং আর রাহমান কোনোভাবে কোনো দিক থেকে হোক মাখলুকের জন্য কখনো ব্যবহার হবে না এখানে আরেকটি দিকে আমাদেরকে আকিদাগত ভাবে আকিদাগত ভাবে বিশ্বাস রাখতে হবে এই যে আর রাহিম শব্দটা যখন আল্লাহ রাবুল্লাহ আলমিনের জন্য প্রযোজ্য হবে তখন রাহিম আল্লাহ রাবুলের জন্য যে ধরনের রাহিম হওয়া দরকার তিনি সেই রকম রাহিম আর মখলুক রাসুল সাল্লাহাম বা কোনো মানুষের জন্য যদি এই রাহিম শব্দটাকে ব্যবহার করা হয় এক নম্বর হলো আলিফুলাম ছাড়া ব্যবহার হবে দুই নম্বর শুধু রাহিম শব্দটা যখন ব্যবহার হবে তখন আমাদের বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ যেই রাহিম সেই রাহিম এটা নয় এটা মখলুক হিসাবে যে ধরনের দয়াশীল হওয়া দরকার সেরকম তিনি শ্রবণকারী হিসাবে যে রকম শ্রবণকারী মানুষের জন্য তিনি একজন মানুষ হিসাবে ছোট্ট মানুষ হিসেবে যতটুকু শ্রবণকারী সেই হিসাবে তার জন্য এটা আঁকিদাগত আমরা পার্থক্য আর বাহ্যিক সেই শব্দ ব্যবহারের ক্ষেত্রে এই পার্থক্য রয়েছে প্রিয় বন্ধুরা এরপরও কতগুলি নাম রয়েছে যে নামগুলি মানুষের ক্ষেত্রে এবং আল্লাহর ক্ষেত্রে একই শব্দ ব্যবহার হলেও কোনো পার্থক্য নেই তাই সেগুলি জায়েজ নয়। যেমন আমরা আগে যেটি বললাম মালিকুলাম লাক আগে কিছু কোনো পার্থক্য আসে না কোনো নিয়ত করলেও পার্থক্য নাই তাই সেই নামগুলি একেবারেই মালিকুলাম লাক এই ধরনের অর্থবোধক বিশ্বের রাজার রাজা কাজি কাজী এই ধরনের নামগুলি একেবারেই নিষিদ্ধ আসুন আমরা যে অদি সে অধ্যায় লেখক রাহমহল্লা একটি সুন্দর হাদিস নিয়ে এসেছেন যেটি আবু দাউদের হাদিস সহি সনদের হাদিসটি প্রমাণিত একজন সাহাবি সাহাবির নাম হলো আবু সুরাই আবু সুরাই আল্লাহ তিনি এই হাদিসটি বর্ণনা করছেন আবু সুরাইহ রাজিয়াল্লাহু সর্বপ্রথমে তার কুনিয়াত ছিল উপনাম ছিল আবুল হাকাম আবু সুরাইহ এই রাদিয়াল্লাহু এই সাহাবির এখন আবু সুরাই হলো তার উপনাম যেটাকে আরবি ভাষায় কোন বলা হয় আবু সুরাইহ নামটি গ্রহণ করার পূর্বে উপনাম ছিল তার আবুল হাকাম তো আল্লাহ রসুল সাল্লামের কাছে তিনি একদিন আসলেন্লা হাকল হুকুমি সাহাবির নাম আগে কোন উপনাম ছিল আবুল হাকাম আল্লাহ রসুলাম যখন শুনলেন যে এর নাম হলো আবুল হাকাম ترجيك شباد كلنجي كي بفار إن الله هو الحكم حكم جيني تنهو لن الله سبحانه وتعالى وإليه الحكم ابن تاركسي هو لفايسالة شب ار تنهو لن مهان فايسالة كاري ار تمار اي اوپو نام كم نهو يشتومي ابو الحكم من حكم ار بابا هو يشتومي ار الله هو لن حكم كي بابي تمار اي نام صحابي توكن بكها دي چين بولنجي إن قومي اختلفوا في شيء اتوني कख ग्रहण कर विषय ग्रामे मानूष मानुषे विषय द्वंदे लिप्त हतो झगड़ाझाटी हतो ता से समाधान चले आसत जखने का समाधान फैसला बुद्धि जो है से अनुजाई तरफ फैसला दी মানে ফায়সালা কারীর বাবা যেহেতু সুন্দর ফায়সালা করে দিতে পারে তাই আবুল হাকাম এই উপনাম আমাকে তারা দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ বলছেন ফক আলা ফলা আল্লাহ রাসু আসাল্লাম বললেন যে না তোমার এটা একটু চেঞ্জ করে দিই বললেন তোমার কি কোনো ছেলে ঠেলে আছে তিনি বললেন আমার ছেলে আছে তিনজন ছেলে একজনের নাম বড়জনের নাম হলো সুরাই তারপর নাম হলো মুসলিম তারপর নাম হলো আবদুল্লাহ জিজ্ঞাসা করলেন তার মধ্যে তার নাম হলো সুরাইহ আবু সুরাই আল্লাহ রসুল্লাহাম বললেন যে ঠিক আছে আজ থেকে তুমি হলা আবু সুরাই তুমি আর আবুল হাকাম আজ থেকে নয় আজ থেকে তুমি হলা আবু সুরাইয়ে আল্লাহ রাসুল সাল্লাম তার উপনামটাকে পরিবর্তন করে দিলেন কেন পরিবর্তন করে দিলেন এই জন্যই যেহেতু বৈশিষ্ট্য তার গুণ এই জন্যই তার জন্য এই উপনামটা তার জন্য শোভা পায়নি এটা হলো আল্লাহর ব্যাপারে প্রযোজ্য হয় আগে আমরা জেনেছি যে আল্লাহ রবুল্লাহ আলমিনের জন্য যেগুলি খাস নাম সেগুলি যদি কোনো মাখলুক গ্রহণ করে সে আল্লাহ হয়ে যায় প্রথম বিষয় হল কারো নাম যদি এমন হয়ে থাকে যেই নামটা হতে পারে আল্লাহ সুবাহ আল্লাহ নামের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে ঠিক হচ্ছে না তাহলে তারা সেটা পরিবর্তন করে নিতে হবে আমরা অনেক সময় মনে করি যে একবার তো আকিকা দিয়েছি আবার নাম পরিবর্তন করতে হলে ভুল কথা আল্লাহ রসুল যে সপ্তম দিনে নাম রাখতে হয় আর সপ্তম দিনে আকিকা করতে হয় এই সময়ের দিক থেকে সেটার সাথে সম্পর্ক কোন মানুষ যদি আগে একটা নাম রেখে থাকে এখন আবার যদি দেখা যায় যে অর্থগত দিক দিয়ে বা ইত্যাদি দিক দিয়ে সমস্যা তাই সেই নামটাকে চেঞ্জ করবে তাহলে কোনো আকিকার কোনো প্রশ্ন নয় এখানে তো নাম পরিবর্তনের যখনই দেখবে কোনো ব্যক্তি তার যদি নামটা আল্লাহ সবহান নামের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে তাহলে তাকে অবশ্যই পরিবর্তন করতে হবে পরিবর্তন করে নাটা ফরজ তার জন্য এক দুই নাম্বার হলো যদি এমন হয়ে থাকে তার নাম যে নামটি আল্লাহ সেটা খারাপ অর্থ অর্থগত অথবা যেগুলি কিছু কিছু নাম রয়েছে হাদিসে আল্লাহ রসুলাম নিষেধ করেছেন সেই নামগুলির মধ্যে যদি সেগুলি হয়ে থাকে তাহলে যখনই সে জানবে তার উচিত হলো এবং তার অভিভাবকেরও উচিত হলো সেই নামটাকে পরিবর্তন করা আল্লাহ রসুল সাল্লাহ জানলেন তাকে ভালো করে বুঝাই দিলেন যে তোমার নাম এটা হলে তোমার এই নাম গ্রহণ করে তো এই উপনামের ক্ষেত্রে নিয়ম হলো নিজের যেটা ছেলে সবচেয়ে বড় ছেলে সেই বড় ছেলের নাম দিয়েই উপনাম রাখার নিয়ম আল্লাহ রসুল সাল্লাহামের উপনাম ছিল আবুল কাসিম আবুল কাসিম মানে তার ছেলে এক ছেলে তার নাম ছিল কাসেম সেই হিসাবে তিনি আবুল কাসিম প্রিয়া অনেক ভাবে হাদিস থেকে আমরা আরো বিষয়ে জানছি সেটি হলো কোন ব্যক্তি তার কাছে যদি এই অসংগতি বিষয়গুলি এসে যায় এসে গেলে আমি যদি সেটি বুঝি তাহলে আমাদের উচিত হলো যিনি জানেন না সে ব্যক্তিকে বিষয়টা ভালো করে জানাই দেওয়া এবং বিষয়টা তার কাছে ভালো করে বুঝায় দেওয়া যেন তিনি জিনিসটাকে ভালো করে বুঝেন এখান থেকে এই অধ্যায় আমরা আরো একটা এই হাদিস থেকে জানছি যে সে বিষয়টা হলো এই যে যদি কোনো বিষয়ে কখনো আমরা কাউকে যদি বলি যে এটা করা যাবে না তাহলে সেখানে নিয়ম হলো এই হাদিসগুলি থেকে আমরা জানতে পারছি যে তাকে একটা বিকল্প পথ দিতে হবে তাকে একটা বিকল্প দিতে হবে। সেটা অবশ্যই শরীয়চ্ছমত হতে হবে আল্লাহ রহুসাল্লাম তাকে বললেন যে আবুল হাকাম তোমার জন্য প্রযোজ্য নয় তাহলে কি আল্লাহ রহুসাল্লাম আরেকটা তারা তৈরি করে দিলেন তোমার ছেলে হলো যেহেতু সুরাই তুমি হলো আবু সুরাই তাকে আরেকটা নাম দিয়ে দিলেন যেমন এর আগেও হাদিসে আমরা পেলাম যে আল্লাহ আমাকে আল্লাহ সমকক্ষ বানাই দিলে এটা নিষেধ করে দিলেন নিষেধ করে কি তাকে সুন্দর বলে দিলেন যে তুমি এটা বলো না কিন্তু এইটা বলো তাকে বলার একটা নিয়ম দিয়ে দিলেন আবার অনেক সময় আমরা হয়তো মনে করি যে আল্লাহ সুবাহ নাম তো আমাদের উদ্দেশ্য নেই না লেখক রাহমহল্লা তিনি একটা শিক্ষা উল্লোক আলোচনা করছেন এই হাদিস থেকে যেহেতু ওই সাহাবি যার নাম আল্লাহ রুহ্লাম চেঞ্জ করে দিলেন আবুল হাকামের পরিবর্তে আবু সুরাই তিনি কিন্তু আবু হাকাম দ্বারা উদ্দেশ্য কখনো তিনি আল্লাহকে উদ্দেশ্য নেননি এই উদ্দেশ্য নিয়ে তিনি নাম রাখেননি বা আল্লাহাম বলে দেওয়ার পরেও তার নিয়ত কখনো আল্লাহ রবুল্লা আলমিন হাকাম বলে আমি তার আবুল হাকাম এই নিয়ত তার ছিল না কিন্তু তবু আল্লাহ রসুল্লাহাম সেটাকে চেঞ্জ করে দিলেন আল্লাহ সুতার সম্মানার্থেই তাই আসুন এ নামের পরিবর্তন এটাও একটা বিশেষ করে আল্লাহ রবাহ আলমিনের সাথে সাংঘর্ষিক নামগুলিকে পরিবর্তন করা আল্লাহ প্রতি একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বা তাওদের যে প্রকার আল্লাহ রা আলমিনের সুন্দর নাম ও গুণাবলী এক্ষেত্রে এটি একটি তাউহেদের গুরুত্বপূর্ণ বিষয় আসুন আমরা এগুলি ভালোভাবে শুনে উপলব্ধি করে শিখে নিজেদের মাঝে সেগুলি বাস্তবায়ন করার চেষ্টা করব আল্লাহ রব্লাহ আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বারাকাত